পরিসমাপ্তি বা উপসংহার তিনি এনেছেন আল্লাহাক আল্লাহাকে এইভাবে এনেছেন যে যারা কুফরি করবে তাদের পরিণাম কি হবে যারা ইমান এবং আমলের সহলের সাথে থাকবেন তাদের শেষ পরিণাম কি হবে দুটা আলোচনা করে আল্লাহ বলতেছেন তালাওয়াত করে থাকি পেশ করে থাকি মিনাল আয়াত আল্লাহর আয়াত গুলা থেকে আল্লাহর নিদর্শন গুলা থেকে কিছু নিদর্শন আমি আপনার সামনে পেশ করে থাকি হাকিম এবং বিজ্ঞানময় প্রজ্ঞা ময় জিকির থেকে জিক্রে হাকিম থেকে আল্লাহা কোরআনকে এখানে দুটা সিফাত বলছেন একটা হলো আয়াত আর একটা হলো জিক্রিল হাকিম কোরআনে কারি প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি শব্দ এক একটি হাকিম এক একটি জিক্রে হাকিম এজন্য জন্য খোদ্ে আমরা প্রথম খোদবার শেষে দি বলি না হাকিম বি হাকিম আলবাক আমাদের হাকিম দ্বারা উপকৃত হওয়া তোরা অনেকেই তখন ঈসা আলাইকে নিয়ে প্রশ্ন তুললো যে ইসা আলা বাপ ছাড়া কেমনে তৈরি হলো কেমনে সৃষ্টি হলো এটা তো বিশ্বাস করা যায় না আল্লাহাক বলতেছেন তোমরা ঈশা আলাহিমের জন্ম নিয়ে আশ্চর্য হওয়ার কি আছে তোমরা আদম আলাশা আলাই তৈরি নাই মা ও নাই তো যে আল্লাহ রব আলমিন ঈসা আলাহি সালামকে মা ছাড়া তৈরি করছেন তো সেই আল্লাহ রব আলমিনের পক্ষে তো বাপসারা করা এটা কোনো বিষয় না গণনার মধ্যে না আলোচনায় আসে না এই জন্য আল্লাহাক বলতেছেন ইন্দা মাসাল আল্লাহ নিকটে ঈসা আলহিসের দৃষ্টান্তটা হলো মাসালটা হলো কামা মত আলাই আল্লাপাক তৈরি করেছেন মাটি থেকে আদম কে তৈরি করেছেন পাক মিন তোরা তাহলে আদমের সকল সন্তান থেকে তোরাপ থেকে বাপ মাটি থেকে ছেলে কি নূর থেকে হয় নাকি বাপ মাটি থেকে ছেলেকি আগুন থেকে আল্লাপাকাল মাটি দিয়ে তৈরি করে আল্লাহ বললেন কোন হয়ে গেল মানে যা যা দরকার আল্লাপাক কুন বলছেন তার মধ্যে রু এসে গেছে তার মধ্যে সবকিছু এসে গেছে তিনি অটোমেটিক আল্লাহ কুদরতেই আপনার রবের পক্ষ থেকে হক যে জিনিসটি সত্য যে জিনিসটি এটা কার পক্ষ থেকে আসে তাহলে হক অন্য দিক থেকে আসার সম্ভাবনা নাই দিক থেকেই আসে হক মানে কোরআনের কোনো ঘোষণা পেলে রবের কোনো ঘোষণা পেলে এটা যে হক এই ব্যাপারে আপনার কোনো সন্দেহের অবকাশ থাকবে না কোরআনে কারিমের কোনো কিছু পাওয়ার পরেও সরাসরি কে যদি সন্দেহ পোষণ করে তাহলে তার ইমানে থাকবে না এবং এই সন্দেহ পোষণ করা এটা একটা রোগ ইমানের রোগ ইমানের কয়েকটা রোগের নাম বলছি আমরা বলেন তো দেখি রোগগুলোর নাম একটা একটা কয়েকটা বলেন মাসাল্লা শাক মানে সন্দেহ আর একটা বক্রতা নেপাক শির কুফর এগুলাই ইমানের একটা বড় বড় রোগ তো এই রোগগুলার মধ্যে কারিমের সুস্পষ্ট আয়াত আল্লাহর বিধান সুস্পষ্ট আসার পরেও যদি কেউ সন্দেহ করে যে না এটা তো আল্লাহ বললে কি হবে আমাদের মুরব্বীরা তো বলে না সন্দেহ আছে আল্লাফাক বলতেছেন ফালা তাকুম মিনাল মোমতারিন যদি তোমার রবের পক্ষ থেকে এটা হক হয় তো এটার মধ্যে কোন সন্দেহ পোষণ করা যাবে না সন্দেহ পোষণ করলেই শেষ ইমান চলে যাবে